সালামুলাইকুম রহমতুল্লাহ ববরকিল্লাহ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 ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلو ما وحيا اليك من الكتاب اللهم صل على سيادنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيادنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيادنا محمد মানুষকে হেদায়ত বুঝার জন্য বিবেক দিয়েছেন তার ভিতরে बुझ शक्ति अनुधावन करार कलब दिए जख दुटार समन्वय मानुषर विवेक एवं कलब दुटार मजे जख समन्वय है तक लोकटा हेदायत बुझते खूब सक्षम है हेदायतर दिगे दिन दिन को से ধাবিত হতে থাকে এজন্য আল্লাহ সুবাহ রহমতালা বিবেক সম্পন্ন মানুষকে আবতের ময়দানে বিচারের সম্মুখীন করবেন এবং কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের সৃষ্টির প্রতি লক্ষ্য করে খুব চিন্তা এবং গবেষণা করবে কারা যাদের আকল আছে যাদের দেমাগ আছে যাদের বিবেক আছে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বলতেছেন এই সমস্ত সৃষ্টিগুলি দেখে দেখে মানুষ বিভিন্ন ব্যাপারে চিন্তা করবে যে কথাটা আল্লাহ পাক কালামে মজিদের মধ্যে বলছেন চিন্তা করার উদ্দেশ্যটা কি চিন্তা করবে মানুষ কোন চিন্তার কথা আল্লা পাক এখানে বললেন তফসির কারকগণ এই সম্পর্কে মত পোষণ করেছেন আল্লা পাকের সৃষ্টিজীব মখলুক দেখে বিবেকমান মানুষ যারা তারা চিন্তা করবে এই চিন্তা করে আল্লা পাকি বলছেন যে চিন্তা করে তারা বড় বড় গাড়ি বানাবে প্লেন বানাবে দুনিয়ার উৎকর্ষে পৌঁছার জন্য বিভিন্ন রকমের জিনিসকে তারা আবিষ্কার করবে এরকম চিন্তা করতে আল্লাহ বলছেন কি না এটা বোঝার বিষয় যেহেতু আল্লাহ পাক বলছেন ইয়েতা করুন আফি খালুক ইসলামাওয়াতি আলহামদ আল্লাহ পাকের সৃষ্টি দেখে দেখে তারা চিন্তা করবে একদল মানুষ এই চিন্তা শব্দটাকে নিয়ে তারা খুব গবেষণা করল कर देखते विभिन्न पृथिवीते नतून नतून अनेक कि आविष्कार ता करी देखे मजे मध्य खूब आनंदे मेते उठी ता आल्ला पुरानी गवेषणा कर कत किचु आविष्कार कर मुसलमाना को तो तेम किचु आविष्कार करा मजे मध्य बोले के निजा नार्वसर फिल कमान ज्ञानीमान जा वर्तमान प्रेक्षापटे जरा ज्ञानी तहुदीन असारा गवेषणा पृथिवीते अनेकु आविष्कार करेतु आल्ला पल्लार सृष्टिजीवे मध्य चिंता करते গবেষণা করতে বলছে তারা গবেষণা করেছে তফসির যারা করেছেন রেসুল মুফাসির হাজরত আব্দুল্লা ইবিন আব্বাস তিনি আয়াতের তফসির করতে গিয়ে বলেন যে হে মুসলমান সম্প্রদায় ভালো করে বুঝো अल्लाह हरबुल आलमीन आल्लर सृष्टिजीवर मध्य चिंता करते चिंतार मानी बड़ बड़ जिनि आविष्कार करार नाम नय आल्ला पा चिंता करते समस्त चिंता करार पर एगी कानाल से वालार परिचय लाभ करार जो चिंता करते आल्लाह শব্দ একই রকম বুঝনেওয়ালারা এক একজন এক এক রকম বুঝে আল্লাহ বলছেন চিন্তা করতে আল্লাহ পাক বলছেন যে আমার এই দিন রাত্রের পরিবর্তন চন্দ্র সূর্য উদিত হাওয়া অস্ত যাওয়া पृथिवर भी एत सुंदर सृष्ट एगुलर मध्य अवश्य नसीहत आदेश आलुल अलबाब जिल आकल आस्तिष्क आक अल्लाहबुलमी तर सृष्टर मध्य चिंता गवेषणा करते जाया आम्रा देखते समाजे अनेक कि आविष्कार और आविष्कार के सामने रेखे मजे मध्य प्रशंसा पंचमुखे जा मुसलमाना तो किदी नसारा एगुलर पिछने चिंता फिकिर कत कि आविष्कार कर এই কথাটা বলার দ্বারা কি হল ইহুদি আসারাদের প্রশংসাই তো হল আর মুসলমানদের অপ্রশংসা করা হল কারণ মুসলমানরা কিছুই করতে এবং মাঝে মধ্যে শিক্ষিত সমাজ বলতে বলতে হ্যাঁ ইসলাম কি গবেষণা করতে নিষেধ করেছে আপনারা কি বলেন আল্লাহ রব্বুল আলমীন শুধু আয়াত একটার দুইটা হাদিস দু একটা দেখেই এটার মধ্যে যদি একটা সিদ্ধান্তে পৌঁছে যায় তাহলে বই আর কিছু নয় এবং মাঝে মধ্যে আমাদের উপরে হিট দিয়ে বলা হয় ওলামাই তারা তারাই গবেষণার ব্যাপারে তারা অনভিজ্ঞ তারা কোরআন রিচার্জ করে গবেষণা করে কই কোনো বড় আলেম ওলামা তারা তো এমন কোনো কিছু আবিষ্কার করতে পারল না আবিষ্কার তো করল যারা অমুসলমান তারা কোরআন গবেষণা করে আবিষ্কার করছে এই জন্যেই এবং মালুমাত দুইটা এক বিষয় নয় আমরা অনেক সময় আমাদের দেশে বলা হচ্ছে অ্যালেম শব্দটা তার ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় এটাকে জ্ঞানকেই যে কোনো জ্ঞানকেই আমরা অ্যালেম বলতেছি যে কোনো জ্ঞানের মালিক হলেই তাকে মানুষ বলে সে অ্যালেম তাহলে যে কোনো জিনিসের জ্ঞান অর্জন করলে যদি সেটাই যদি অ্যালেম হয় বাংলা ভাষায় তাকে জ্ঞান বলা হয় বিসিন যেটা আপনারা বিভিন্ন বাংলা বইয়ের মধ্যে ইসলামিয়াতের মধ্যে পড়ে আসছেন सुदूर चीन देशे गुमरा एलेम तलाश करो ज्ञान अर्जन करो आ कथाटा से बला हे उतनुबुल एल आरबीटर शब्दा एलेम बड़ पर विषय एलेम शब्दार जो अर्थ होते अर्थाता बांगला भाषा सप्लाई करते अक्षम भाषार जब्द आई शब्द एलेम अर्था सप्लाई करते व्याख्या करते से अक्षम विधाय से कथाटाई बलेम अर्थ से ज्ञान बोल आरबी एल और बांगल ज्ञान बला कारण ज्ञान बोते एजते चाची दुनिया जेको जिन ज्ञान अर्जन करुक ड्राइवर अर्जन करसे तो, तो एक ज्ञान विभिन्न गार्मेंट्सर विभिन्न मशिन पत्र आविष्कार करो ज्ञान माध्यम आविष्कार कर विमान आविष्कार कर ज्ञान मध्यमे एरक ज्ञान अर्जन कराट आपनिभाषा यलेम बोलते আল্লাহ এবং আল্লাহ রসুল এই শিক্ষা অর্জন করাটাকে কি এলেম বলছিলেন যেখানে যে করার জন্য আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা মৌমেন মৌমেন আথের জন্য এলেম অর্জন করা ফরজ যেখানে আল্লাহ পাক বলছে আর রহমান ইনসান আল্লাহুল এখানে আল্লাহ হ্যাঁ এলেম শব্দটা নিয়ে আসছেন জামি আমি মধ্যে মানুষ সৃষ্টি করার আগে যাদেরকে কোরআনের এলেম শিক্ষা করার জন্য বলছিলাম এখনো মানুষ পৃথিবীতে আসে নাই তার আগের থেকে আল্লাহ পাক আয়াতটাকে আগের আয়াতকে পরে পরের আয়াতকে আগে সেইভাবে বয়ান করেছেন যেমন সুরে আর রহমানের মধ্যে আপনারা পল্লি বুঝতে পারবেন রহমানের পরিচয় দিতে যাই আল্লাহ পাক সামনে বলছেন আল্লা আল কোরআন হালাকাল ইনসান মানুষ সৃষ্টির কথা বলল তিন নম্বরে রহমানের পরে দ্বিতীয় নম্বরে আল্লাপ বলেন যে আমি রহমানের পরিচয় নিতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষের দরকার সেটা হল কোরআনের শিক্ষা এই শিক্ষার কথাটাই আগে মানুষ সৃষ্টির আগে বয়ান করেছি এই জন্যই শব্দ আল্লাহ পাক আল্লামাল কোরআন বয়ান করে তারপরে খালাকাল ইনসান বলছে নতুবা প্রশ্ন হতে পারে এখনো মানুষ মিঠি বানান নাই আগে শিক্ষার কথা বলা হচ্ছে এজন্য। এলেম বলতে আমরা যেই জ্ঞানটাকে বুঝতে চিন্তা করতেছি আল্লাহ পাকের কোরআন শরীফে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক যে আলেমের কথা বলছেন অন্য আয়াতে আল্লাহ পাক বলেন এরকম আয়াত অনেক আছে বুড়ি বুড়ি যেগুলার মধ্যে আইন লাম মিম এই তিনটা অক্ষরের সমষ্টির নাম হল এলেম এই তিনটা অক্ষরের সমষ্টির নাম এলেমের যে অর্থ এই অর্থটা আমাদের পরিভাষায় জ্ঞানের দ্বারা করা হয়েছে আসলে এলেমের দ্বারা শুধু জ্ঞান বুঝালে অর্থ পরিপূর্ণ আদায় হবে না আল্লাহর্বুল আলমিন তাদের এত আবিষ্কার করে করার দ্বারা আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন এই যত কিছু আবিষ্কার তোমরা দেখতেছো। এগুলার পিছনে আল্লাহ পাক ইহুদি নাসারাদেরকে লাগিয়ে রাখছে তাদের দুনিয়ার জীবনে কিছু কাজকর্ম করবে তারা দুনিয়ার প্রতি খুব একের পরে এক পালাক্রমে তারা দুনিয়ার পিছনে লাগবে আর মোমেন কি আল্লাহ পাক আখেরাত বানাবার জন্য লাগাই রাখবে মোমেন দুনিয়ার পিছনে এইভাবে যাবে না ওই কাজ কারণ কাফের মুশ্রিকদের জন্য এই তাদের জন্য ওই গবেষণার রাস্তা খুলে রাখছে করো তোমরা গবেষণা করে বিমান বানাও আরো কিছু বানাইবা কত সুবিধা করছে না দেখেন না মোবাইল আবিষ্কার করেছে এগুলি ছিল না টেলিফোন ছিল না হ্যাঁ ঘড়ি ছিল না কত কিছুই না আবিষ্কার হচ্ছে আমরা মাঝে মধ্যে অনেকে বলি একটু খুশি এগুলো আবিষ্কার করে আমাদের এগুলি যা এখন যেই জামানায় ছিল না সেই জামানায় মানুষ কি দুনিয়াদারি করে নাই এখন আবিষ্কার করে আমাদের খুব উপকার করে দিলেন উপকার করলো না অপকার করলো এটা সূক্ষ্ম মাথায় চিন্তা করার বিষয় जमानार मानुष यमाना हज कराई ना तक हज बंद एरक एक डिस्कस करते ग तक आपके कथा बोलते बाह एगुली बनाबार जो आल्लाह मुसलमान दे बार जदि बनाते तेहले आल्ला रसुल बतो ना الدنيا حلوة خزرة ألا فاتقوا الدنيا واتقوا النساء وما الحياة الدنيا إلا لهض ولعب وإن الدار الآخرة لهي الحيوان. এইভাবে আয়াত একটা দুইটা নয় প্রায় শতের উপরে আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাপাক সরাসরি বলতেছে হে খবরদার দুনিয়া যা কিছু দেখতেছো এগুলি এগুলি সব দুনিয়া এগুলি সব দুনিয়ার রংবাজি আর তামসা আর খেল আসল জীবন যেটা সেটি হল আখেরাতের জিন্দিগি সেটার দিকে দৌড়াও আরেক আয়াতে আল্লাহ বলতেছে মানকানি হুনিয়া যারা দুনিয়ার রংতামসা আনন্দ উল্লাস এগুলাকে তালাশ করে আল্লাহ পাক বলে তার তকদিরের মধ্যে যা লেখা আছে অতটুকুই সে বন্টনে পাবে একটা জান্রা পরিমাণ তার বন্টনে বেশি আসবে না আর যে ব্যক্তি আখেরাতের জন্য তালাশ করে আখেরাতের খেতে করতে চায় আল্লাহ পাক বলে নাজিদুফিয়াহিহি তার আখেরাতের কামাইকে আমি বাড়াইয়ে দিব পাশাপাশি দুনিয়া যেটুক দেওয়ার দরকার ছিল ওটুকু দিব তাইলে লাভ কোনটায় আখেরাতের কামনা হলে দুনিয়া অটোমেটিক আসবে আল্লাহ পাক বলতেছে এটা যেটা তোমার তকদিরে আছে এটা তোমার আসবেই কেউ ফিরাবে না ফিরাতে পারবেও না আর তুমি আখেরাতের কামনা করবা আখেরাতের চেষ্টা করবা দুনিয়া তো এটুকু তোমার আসবেই আরি হাদিসের মধ্যে বলতেছে দুনিয়াটাকে সুজলা সফলা করে আল্লা পাক দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর সুজলা সফলা ঘাসের প্রতি যেমন জানুয়ারের আকৃষ্ট হয়ে যায় বেঁধে রাখা যায় না রশি ছিঁড়ে ফেলে লাগ না পাইলে জিব্বা দিয়ে টানা দিয়ে হল নিয়ে আসতে চায় এটা হল সুজলা সপলা ঘাস আল্লাহ পাক কোরআন আয়াতে এটার দৃষ্টান্ত দিলেন আল্লাহ রসুল বলতে চায় দুনিয়া হালোয়াথুন খাজের খুব মিষ্টি খুব মিষ্টি দুনিয়া এবং খুব সুজলা সফলা দুনিয়া এটা কথাটা আগে আল্লাহ পাক বলছেন বলে আয়াতের শেষে বলে হাদিসে আলা খুব সাবধান খুব সাবধান পত্তা কুদ্দুনিয়া ওয়াত্তা কুন যে দুনিয়াটা তোমাদের সামনে মিষ্টি এবং সুস্বাদু সুজলা করে দিলাম খবরদার এটার থেকে বাচ সাবধান করে দিলাম আলা হারফে তাম্বি আরবিতে বলা হয় যেটা সাবধান করে দিচ্ছে পত্তা কুদ্দুনিয়া ওয়াত্তা নিসা। दुनिया के तला दाओ तला रखो आ दुनिया सम्प्रदाय से महिला अल्लाह रसुलज्जाए पोछ कारुकार्य सबकि सहायक करा इस तुम्हारा बर्जन रखबा पत्ता कुा এখন মাঝে মধ্যে অনেকে বলতে পারে থেকে দূরেশ্বরে থাকার মানিটা কি তাহলে তাহলে দুনিয়াটা বুঝে ফেলছেন দুনিয়া বুঝে আসেনি দুনিয়াটাকে আল্লাহ রসুল দুনিয়ার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ আকবার অনেক সময় বুঝে আসা হঠাৎ মালিক দিন আর রাহমতুল্লাহ আলাই रास्ता दिए चलतक धरणे मानुष बत्रीस पैंत बसर बस जोहर नमजे समय पर पारे एम समय देखा जाए वो युवक एक काजे खूब व्यस्त बिल्डिंग उठा পরে মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই ওকে ইশারা করে বললেন যুবক তোমার সাথে একটু কথা বলব তাকে তো চিনে নই হুজুর খুব ব্যস্ত আছি উজুর কথা পরে বলবো উজুর তারপরও হুজুর বলছে তোমার বেশি সময় নষ্ট হবে না সামান্য একটু সময় তোমার সাথে দাঁড়িয়ে কথা বলবো আচ্ছা ঠিক আছে মালিক দীপনি দিনার রহমতুল্লাহ যুবক সামনে গেলেন কাছে দিয়ে বলেন যুবক বাড়ি বানাতে দেখতে দেখা যাচ্ছে খুব সুন্দর খুব মশগুল সাথে একাগ্রতার সাথে বাড়ির কাজ করতেছ দেখা যায় জি হুজুর জি হুজুর হুজুর যে কোন উদ্দেশ্যে আগেছেন এটা তো সে বুঝে নাই কথা যে হুজুর আসলে যুবক এত সুন্দর করে বাড়ি বানাইত জোহরের নামাজ তো পরো নাই কয়না হুজুর পড়ি নাই তখন তিনি বললেন আমি তোমাকে একটা প্রস্তাব দিব দেখি তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করতে পারো কি প্রস্তাব তুমি বাড়ি যেটুকু বানাইছো। जेतटुक तुम बाकी बाकी क्यागुली करते कत दीर्म दिनार तुम खरच होते आइडिया दिले पर्यटी जीता हम अनेक समय सुनने बोलो ये एक पागलर प्रस्ताव हुजुरे काजी करें कह जटुकू खरस तुम चले गलि गुणे सुंदर एक तुम्हें दिव युवक बोलते ये आज हजूर की बोलते तब शर्त हमें जो बाड़ी देवा एखने पाना এটা তোমার মরার পরে পাবে এখন যুবক চিন্তা করতে লাগছে যেহেতুর প্রথম তো বুঝতে পারে নাই যে বিনা পরিশ্রমে এর থেকে অনেক বেশি গুণে সুন্দর বাড়ি দিবে আর টাকা আর আমার খরচ লাগবে না এই টাকাগুলি দিয়ে দিলে এরকম সুন্দর বাড়ি কেনা চায় এই প্রথম একটা চিন্তা করলেন পরে যখন বলছে যেহুতুর বাড়ি আমি যে বাড়িটার কথা বলছি এটা তুমি মৃত্যুর পরে পাইবা এখন যুবকের বুঝে আসছে যে ওইটা তো বাকি এতক্ষণ বুঝছিল নগদের কথা আচ্ছা হুজুর আপনি বলছেন আমি একটু চিন্তা করি যেহেতু বুজুর্গ মানুষ তো ওনার সাথে তার বেশি ব্যাধুফির কথাও বলা যায় না হুজুর বলে চলে আসছেন যুবক কাজ করতে ছিলেন রাত্রিবেলা বিস্নে শুয়ে শুয়া চিন্তা করতেছে যে মালিটি উনি দিনার অনেক বড় আল্লাহওয়ালা মানুষ উনি কি প্রস্তাবটা দিল এটা কেমন করে এটা কি মানা যায় এখন নিজের দিলের সাথে যোগ দেওয়া যোগবিয়োগ শুরু করলেন করতে করতে ওই দিন পার হয়ে গেল পরের দিনও সারা দিন খুব চিন্তা চলছে কাজকর্ম চলে চিন্তা করে তারপরের দিন রাত্রিবেলা এবার দেখি তার দিলের হালাতটা কেমন জানি হুজুর এটা কি বলল আমাকে পরের দিন সকালবেলা ফজরের নামাজ অন্যদিন সে নামাজ তো ঠিক পড়ে না ওই দিন টাকা পয়সা কিছু যা ছিল এগুলি সব সঞ্চয় করে একটা পোটলার মধ্যে বাঁধছে যা জীবনে একটা খেলা খেলে দেখি বলছি যখন তার দিলের মধ্যে আসছে সেই টাকাগুলি সব বাইন্া সকালবেলা ফজরের নামাজ মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলী যে মসজিদে উনি আছেন সেইখানে ফজরের নামাজ হুজুরের পিছনে জামাতে পড়লেন জামাতে নামাজ পড়ে মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলীর সামনে যাইয়া পোটলারা রাখছেন হুজুর আপনি যে গতকাল পরশু আমাকে একটা কথা বলছিলেন এই যে নেন হুজুর আমার বাড়ির যতগুলি টাকা খরচ হতো আমি এটাকে হিসাব করে এই টাকাগুলি সব আন্না আপনার হাতে দিলাম এখন হুজুর আমার জন্য যে জান্নাতের কথাটা বলছিলেন আমাকেও জান্নাত বলে হলে তাইলে হুজুর এটা একটা কাগজে লেখা দিতে হবে আমি তো টাকাগুলি আপনাকে দিলাম আপনি একটা কাগজ নেন এই কাগজের মধ্যে লেখা দেন আল্লাহ মালিক দিনা রাহমতুল্লাহ আলি ফজুরের নামাজের পরে আল্লাহ আল্লা সুবাহ বহারিশরীফের মধ্যে হাদিস আসছে মুসলিম শরীফও আছে আল্লাহ। জমিনের মধ্যে আল্লাহ পাকের সাথে সম্পর্কিত এরকম কিছু মানুষ আছে যারা কখনো কোনো ব্যক্তিকে কিছু দেওয়ার ব্যাপারে যদি আল্লাহর জাতের কসম করেন आल्ला पकें खातिर से कसम पूरा कथा शरीफर मैं तो मालिक इपने दीना चिंता कर ले तो युवक के कथा क्यों मृत्युर पर युवक जदि एर निष्की विसर्जन दीते आल्ला पक जानना दीबें य तो कोंदेह नई तो कथा फिली जुवकर सी এখন মালিক দিন আর রহমতুল্লাহ আল্লাহ পাখের দিকে মতওয়াজ হলেন যে আল্লাহ তোমার একজন বান্দাকে দিনের দাওয়া দিতে আল্লাহ তোমার এই আরেকটা গোলাম মালেক এই ধরনের ওয়াদা করেছি আল্লাহ এখন ওয়াদা তোমার জিম্মা ছেড়ে দিলাম এই কথা বলে আমি যেহেতু কাগজে লিখে দিচ্ছি তুমি তোমার এই গোলামকে ব্যস্তি করো না এই কথা বলে কাগজের মধ্যে লিখছেন মালিক ইবনি দিনারের পক্ষ থেকে রাবুল ইজাতের সাথে একটা বেচা কিনা হচ্ছে এই যুবককে আল্লাহ আখেরাতে এর থেকে কুঠিগুনে দামি জান্নাত তাকে দিবে বাড়ি দিবে বলে আল্লাহ মালিক ইবনে দিন তোমার থেকে নিয়ে ওয়াদা করে দিচ্ছি নিচে দিয়া লেখা মালিক ইবনে দিনার আর দিয়ে দিলেন যুবকের হাতে কাগজটা ছেড়ে দিল আর ওই বসার মধ্যেই মালিক ইবনে দিন আর রাহমতুল্লাহ ওই টাকা পয়সাগুলি আইনা বিভিন্ন মানুষের কিছু মাদ্রাসায় কিছু মসজিদি কিছু এতিম গরিবদের সব টাকা ওই এক ঘন্টার ভিতরে সব সম্পূর্ণ বিতরণ করে দিল যুবক চলে গেল বাড়ির কাজ বন্ধ মানুষ তো এই কথাটা জানাজানি হয়ে গেছে মানুষ বলতেছে ওর ওর কি ব্রেনটা নষ্ট হয়ে গেল নাকি আর এরকম কত কথাই বলে এটা সে কি কাজ বন্ধ কহা কাজ তো বন্ধ এই কাজের সব কিছু টাকা মালিক দিনারের হাতে পৌঁছে দিলাম চলতেছে चार दिन पर कस बंद ुवकता कागजा खूब हेफाजते रख से बाड़ी से सबा के बोलते देखो ये कागजा हेफाजते रखल जी जो कखो मृत्युबरण करबोर काफनर भरे कागजा दिए दीवा एट मालिकीबी दिनारे साथ आल्ला पखर एक चुक्र कागज यवा कागजा दिए दीवा আল্লাহ আকবর চার দিন পরে ওই ছেলেটার হায়াতের গাড়ি শেষ চার দিন পরে হঠাৎ করে ওই ছেলেটা দুনিয়ার থেকে বিদায় ওই বাড়ি বানানোলা লোকজন ব্যবস্থা করলেন সব কিছু মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ খবর দিলেন जूर आल्ला पकर का खूब दोआा जल्लाह एक आजीव अवस्था चार दिन आगे तुम बंदारे एक चुक्ति कर चार दिन पर हाय शेष तो बाड़ी बनाइते हो तो चार दिन भरे बनाना सम्भव होत ना कम कर आल्लामेम एक वादा कर तक दिल भलो গোসল হয়ে গেল কাফনের ভিতরে ওই কাগজের টুকরাটা দিয়ে দেওয়া হয়েছে জানাজা হয়ে গেল খোদার বন্ধার দাফন হয়ে গেল এবার সবাই চোখ কান্দে আর আফসুস করে ব্যাপারটা কি হল এমন একটা অল্প সময়ের ভিতরে মালিক ইবনে দিন আর তার সাথে এমন একটা কথা বলছেন পরের দিন মৃত্যুর পরের দিন মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ আলাই নামাজের জায় নামাজের মধ্যে মোসল্লা যখন নামাজ পড়তে দাঁড়ালেন জায় নামাজের মধ্যে নামাজ পড়তে শেষদার কাছে যে দেখে মালিক ইবনে দিনারের যায় নামাজের ভিতরে একটা কাগজের টুকরা দেখা যায় সালাম ফিরাইয়া মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখেন আরে এইটা আমি যেই কাগজের টুকরাটা লেখছিলাম এইটা তো দেখা যায় ওই কাগজের টুকরাটার পিছনের মধ্যে লেখা আছে হ্যাঁ মালিক ইবনে দিনার তুমি যেই বন্দার সাথে ওয়াদা করেছিল তার ওয়াদাটা পূরণ হয়ে গেছে হাজরতে মালিক ইবনে দিনার রাহমতুল্লাহ এই কাগজ হাতে নিয়া আশ্চর্য হয়ে গেলেন হাইরে এই কাগজ আমার এখানে কেমন করে আসলো এটা তো যুবককে দিয়েছিলাম তিনি গেলেন ওই লোকগুলি বলতেছে আল্লাহর আমার নিজের হাতে কাগজটা তার কাপ তো আমি নিজে আল্লাহ ইব্রাহিম রহমাত্মরণ করানো হইতেছে কারণ আল্লাহ বাদশাহ বর্তমান যুগে না আর বর্তমান যুগের প্রধানমন্ত্রী না আমার রিক্সাওয়ালা ভাইরে দাঁড়াই দাঁড়াই গালাগালি করতে থাকে নেবেন অসম্মান এবং তুকদার ছিল তাদের নাকি সারটার মত খুন শুধু মাফ হয়েছিল কোন বিচার বিচার আইন ঠিক নাই মাফ এত ক্ষমতা ইব্রাহিম আধাম রহমান বলকের বাদশাহ মুসাফি যাই বলছিল হুজুর আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই বাদশা বলছিল বলো কি আমার স্থায়ী বাড়ি এটাকে তুমি আমার তো ইজ্জা সব নষ্ট করছো হুজুর বলেন কি মুসাফির খানা কাকে বলে স্থায়ী বাড়ি কাকে বলে কলে বাড়ির দরজা ঘর ব্যাকস দেখছি ওইটা মুসাফির খানা হুজুর ওটা পরিচয় কলে পথিক রাস্তায় চলতেছে সন্দেহ হয়ে গেছে কোথায় যাবে অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো আবার ভরে উঠে গন্তব্য স্থায়ী চলে গেল এইভাবে অস্থায়ী ভাবে আসে যায় এটাকে বলে কি আমি যদি আবার কিছুদিন পরে আবার আসে থাকতে চাই পারবো পারবা কিন্তু স্থায়ী ভাবে না অস্থায়ী আসায় আসে আর যায় স্থায়ী ভাবে হুজুর কাকে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে সেটা কি স্থায়ী বাড়ি তখন মুসাফির বসুল হুজুর তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি বাড়িতে আসেন এটা একটা পাগল এই পাগল আমার আগে ছিল আমার আব্বা বলে আপনার আব্বা কোথায় কলে আব্বা তো কবরে গেছে আপনার আব্বা আসবে না পাগলটা হলো এই মসিমতি পড়ছে হে ফাগু মানুষ একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর ফেরত আসে হুজুর আপনার আব্বার আগে ছিল কি কলে দাদা সে কই কবরে আসবে না না তার আগে তা লই আসবে না না হুজুর আপনি থাকবেন হয় ওরে থাকবেন মুসাফি আমিও থাকবো না কারণ মানুষ মরণশীল আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাবো হুজুর আপনিও আসবেন না কেন আমিও আর না তখনই ওই মুসাফির বলছিল বাদশাহ আপনি আমাকে বলছিলেন ফাগল আসলে বড় ফাগল তা নেই ও বাদশাহ আপনার বাড়ির দরজায় মুসাফির খানা যায় আবার এসে থাকতে পারে আবার আসে আবার এসে সইলে যায় আবার থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয় আর আসে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আবহাম রহমাতুল্লাহ আলাই তার হেরিয়ার সম্পদ দিয়ে আমি করব কি এই সম্মান দিয়ে আমি কি করব এরপর তার মাথার পিজায় ঢোকছে যে দুনিয়া তো অস্থায়ী এ দেখতে না দেখতে শেষ এই গরমের জায়গা শীতের জায়গা বালা মুসিবতের জায়গা বিপদের জায়গা এখানে কোনো আরাম আছে কত আসলে কোন আরাম আছে আরামের জায়গা না যখন এই কথা বললো তাহলে আমার স্থায়ী বাড়ি যার শুরু আছে আর শেষ এই স্থায়ী বাড়ি এইটা তালাশ করতে কোথায় থাকা অবস্থায় দুনিয়া থাকা অবস্থা কোথায় যাইতে আছে বাদশাহ বাদশাই সিরে পাইলেন কি আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোন বাদশা যদি জানতো তাহলে সব শক্তি দিয়া প্র করিও আমার এই সম্পদ নিতে চেষ্টা করত। কি সম্পদ হাতের ভিতরে কি আসছে না কতক্ষণ সাহাবাই কেন জামাত দিনের দাওয়াত দিতে যখন গেলেন এক এলাকায় এত খারাপ এলাকার লোক দাওয়াতো গ্রহণ করলোই না বড় থাকার জায়গাটাও দেয় নাই এমনকি বসবে সে জায়গায় নাই রাত্রি যাপন করবে সে জায়গাও দেয় নাই এখন কোথায় থাকবে জঙ্গলে থাকবে কোথায় সিদ্ধান্ত জঙ্গলের ভিতরে থাকবে সেখানে বাঘ বাঘ সিংহ বিষক্ত সাপ এই বিষক্ত বিভিন্ন ধরনের এই হিংস্র প্রাণী সাবাইকের আমাদের জামাত রওনা করেছে জঙ্গলের মধ্যে এখন ওরা মিস্কি মিসকি আসে আর একজন আরেকজনের গায়ে আসে এসে পড়ে আর বলে পাগলের দল দেখাগলের জামাতের আমি জঙ্গলের পশু পাখিকে লক্ষ্য করে বক্তব্য দিতে এই জঙ্গলের পশু পাখি আমরা একবার নবী সাহাবীরে আসছি আমরা নবীর সাথে দরকার কারে বলে বক্তব্য দিয়ে শুনে যে ঘোষণা দিয়েছে। সে ঘোষণার সঙ্গে সঙ্গে বাগ বাচ্চা নিয়ে দৌড় সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ো শুরু করছি যখন নাকি ক্ষমতা আসলেন ফোরাত নদী শোনেন নাই কি শুনছেন নদী পানি শুকাই যায় একটা সময় ওই যুবতী মেয়ে বলি দিতে হয় এইবে পানি জারি হয় নালে হয় না ও নীলন নদ নীল নদ নীল নীল নদ শুকাইয়ে যায় আমি নদী জমা নাইত শুকাইয়ে যায় এখন ঠিক ওই সময় এসে এলাকার লোকেরা পানি খাওয়ার ওই জায়গায় হয়েছে ওইটা ওই পানি না থাকলে পানি মানুষ বাঁচার কোনো উপায় নাই পানি শুকাই যাওয়া শুরু করছে ওখানে দায়িত্বশীল আছে বল আমি মুমেনি এই নদীর এই নিয়ম এখানে এই একটা যুবতী মেয়ে যদি বলিতে দেওয়া হয় পানি জারি হয় না তখন আমি আল্লাহ ক্ষমতা নাই তখন তিনি নীল নদীর কাছে কার কাছে নীল নদীর কাছে নীল নদী আল্লাহর হুকুমে যদি জারি হ আর যদি না হোক তোমার পানি লাগবে না পড়তে দেরি পানি আসতে কথা বললেন আমি যে সম্পদ পাইছি এই সম্পদ যদি দুনিয়ার কোনো বাচ্চা জানতো সব সত্যি ব্যয় করে সিনে ঠিক চেষ্টা করছে ইতিহাস দেখেন তারাও ব্যবসা করছে তাদের ভিতরে বহু ধনী ছিল গরিব ছিল কিন্তু ধনী ছিল ঠিকই কিন্তু দুনিয়া মালের মোহাব্বত তাদেরকে আল্লাহ করতে পারে কথা আল্লাহ কি ধনী কথা বললেন দেখেন তার মালের বহর এক সময় উঠ ঘোড়া এর পিঠে করিয়া মালের বহর আসতো সে বড় ব্যবসায়ী ছিল জুন হোলাইফা থেকে মদিরা পর্যন্ত মদিনশোর পর্যন্ত এত বড় দূরত্ব পথ ছয় থেকে সাত কিলোমিটার লাম্বা এত বড় বহর হয়েছে তার ব্যবসায়ী মালের বহর আর এমন মালগুলো আসছে যে মালগুলো খুব প্রয়োজনও ছিল এখন পাইকার রায় সব ভিড়া করতেছে মালের দাম কেউ কেউ ডবল অর্থাৎ এক টাকা দুই টাকা কেউ বলে তিন কেউ বলে চার মানে এক টাকায় চার টাকা এত মূল্য এখন ওসমান করে দেল বলতেছিলেন যে তোমার চার টাকা ব্যবসা দেওয়া একটা কথা বলছে খুব বড় ধলি ছিল এক আলেম গেছে তার দরবারে যাইয়ে দেখে এত সুসজ্জিত এত সুন্দর এত আল্লাহ হইতে পারে না এখন একটা নামর না দুনিয়া হ্যাঁ যে এত বড় ধনী সে আল্লাহ আল্লাহওয়ালা হইতে পারে না এই বয়টা লিখেছি হয়তো বা হুজুরের কোনো খাস সাগরে তাদের নজরে পড়ছে যে এত বড় ধনী কি হইতে পারে আল্লাহওয়ালা হইতে পারে না